ভালোবাসি এই কথাটা তারা মুখ ফুটে বলতে চান না তারা ভাবেন যে এটা বুঝি আমার ব্যক্তিত্বের খেলাপ নারীর কাছে ছোট হয়ে গেলাম আমি তোমাকে ভালোবাসি পছন্দ করি কথা বললে নারীর কাছে ছোট হয়ে গেলাম এটা কখনোই শুদ্ধ নয় আসলে পুরুষের ব্যক্তিত্ব তৈরি হয় নানাভাবে ইমান দিয়ে তার ব্যক্তিত্ব তৈরি হয় একজন মুসলিম স্বামী বাবা বা পুরুষের জন্য তার ব্যক্তিত্ব শুরু হয় ইমান থেকে ইমান হারা হলে তার ব্যক্তিত্ব এখানে মেনটা শেষ ইমান কোরআনসন্নার পরিপালন কারণ কোরআনসুন্না তার ব্যক্তিত্বকে গঠনে সাহায্য করে তাই না কোরআনের বিভিন্ন ইনস্ট্রাকশন হাদিসের বিভিন্ন দিক নির্দেশনা একজন মুসলিমের ব্যক্তিত্ব গঠন করে সুতরাং নারীকে তার প্রতি আপনার সৌহার্দ্য আছে মমতা আছে এটা প্রকাশের মধ্য দিয়ে কোন মুসলিম পুরুষের আসলে ব্যক্তিত্ব কখনো ক্ষুণ্ণ হয় না এছাড়া আর অনেক কারণ আছে আমাদের অনেকেই জাগতিক কাজে এত ব্যস্ত স্ত্রীর অধিকার তারা রক্ষা করতে অনেক সময় ব্যর্থ হন অফিশিয়াল কাজে ব্যস্ত আপনাকে এত ধান্দা করতে বলেছে ধান বহুমুখী ব্যবসায় আপনি কেন হলেন আমরা দেখেছি আর এক বা দুই একটা লোক একটাই চাকরি করত এবং এতে তারা খুব সুন্দর সুখী জীবন তারা মেনটেন করতে পারত কিন্তু আজকের মানুষকে কোন কিছুই আর সুখী করতে পারছে না হাজার হাজার কোটি টাকাও মানুষকে সুখী করতে পারছে না এই তারা ঋণ খেলাপি হচ্ছে তারা ব্যাংক থেকে লোপাট করছে আসলে সুখী কেউ করতে পারবে না আর যাদেরকে আমরা কিন্তু আসলে আমরা নিজের পরিবারে অসুখী হয়ে যাচ্ছে স্ত্রীকে সময় না সন্তানকে সময় দেয়া হ্যাঁ হয়তো গভীর রাতে অনেকে ফেরেন ফেরে ঘুমিয়ে যান দুটো কথা আমরা শেয়ার করতে পারি না তাহলে ভালোবাসা থেকে আসবে ভালোবাসা তো আচরণে প্রকাশ পায় ভালোবাসা ভাষ্যে প্রকাশ পায় কথায় প্রকাশ পায় এবং ভালোবাসার জন্য সময় দেওয়া লাগে তাই না আপনার সাথে আমার দেখাই নাই এই ভালোবাসাটা হচ্ছে থিওটিক্যাল ভালোবাসা আমি যখন আপনার সাথে দেখা হবে মোলাকাত হবে হাত মেলাবো বুক মেলাবো আপনার জন্য ভালো কিছু করব ভালো আচরণ পেশ করব এটা নাম হচ্ছে ভালোবাসার বই প্রকাশ আর স্বামী স্ত্রী এরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ক্লোজেস্ট রিলেটিভ এবং তাদের রিলেশনটা হচ্ছে সবচেয়ে কাছের রিলেশন কোরআন যেটাকে সবচেয়ে ক্লোজ ইনটিমেসিভ হিসাবে এখানে দেখেন মা আর বাবার কিন্তু হক সবচেয়ে বেশি জন্য আল্লাহ তালা সবসময় ইবাদতের নির্দেশ দেওয়ার সাথে সাথে বলছেন ওবিল ওয়ালে কিন্তু সেটা এই ক্লোজ রিলেশন না সেটা শ্রদ্ধা মুরব্বী হিসাবে সবচেয়ে প্রিয়তমান মা আর বাবার লাভের সবচেয়ে ক্লোজ রিলেটিভ কে রাসাল্লাম বলছেন অম্মক এরপরে অম্মক এরপরে বলেছিলেন আবুক আর। এখানে বলেছেন আয়াতের মধ্যে সতীনের মতো দেখে আবার স্ত্রীরাও শাশুড়িকে সহ্য করতে পারে না এই ঘটনাটা সেখানে তৈরি হয়েছে অথচ একজন স্বামীর উচিত হচ্ছে মা বাবার স্থান তাদেরকে দেওয়া আর স্ত্রীদের সাথে সেই ইনটিমেসি রক্ষা করা লেবাসুল্লাহম লেবাস এই শুধু শারীরিক ভাবে না অর্থাৎ তাহলে পৃথিবীতে একজন পুরুষের অন্তরে যাকে সে ভালোবাসে বিপরীত লিঙ্গের সে হচ্ছে তার বৈধ স্ত্রী ইসলামে এই পারমিশন এই তৈরি করে দিয়েছে তাহলে এই ভালোবাসার সম্পর্কের যত চর্চা করবে সে হচ্ছে তার স্ত্রীর সাথে যে নারী তার স্ত্রী নয় সেখানে এক বিন্দু ভালোবাসা এবং আকর্ষণ পোষণের অধিকার কিন্তু ইসলাম কোন পুরুষকে দেয়নি এটা মনে রাখতে হবে এখন কি হচ্ছে অফিসে কোটি কোটি টাকার মালিক এত ব্যস্ত নানা ব্যবসা স্ত্রীকে সময় দেন না ফলে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়নি এখন পর প্রতি তারা আসক্ত এটা ঘটছে না এটা মারাত্মকভাবে ঘটছে এটার আসল প্রতিষেধক ছিল স্ত্রীর সাথে চর্চা করা আমরা যারা খুবই সাধারণ মানুষ স্কুলের শিক্ষক অথবা ছোটখাটো একটা জব করি একটা দোকান করি একটা চাকরি করি আমরাও কিন্তু দেখা যাচ্ছে যে সমাজের ওই স্রোতে প্রবাহিত হচ্ছে এই ভালোবাসার চর্চা আমরাও করছি না মনে রাখবেন আপনার সংসারকে হ্যাপি করবে খুশি করবে এই ভালোবাসার চর্চা স্ত্রীকে তার অধিকারটা দেন স্ত্রীকে তার সময়টা দেন স্ত্রীকে তার সম্মানটা দেন স্ত্রীকে যে ভালোবাসা পাওয়ার কথা সেটা দেন একটা অভিমান অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে কাজ করে যে হু উইল বি দ্য ফার্স্ট ইনিশিয়েটর কে প্রথম উদ্যোগ নেবে কারণ স্বামী স্ত্রীর কাছে এক্সপেক্ট করছেন আশা করছেন যে না স্ত্রী তার ভালোবাসার অভিব্যক্তিগুলো প্রকাশ করবে তখন ইনরিয়াকশন আমার মধ্যে একটা প্রস্তুতি আসবে যে হ্যাঁ ঠিক আছে আমি বিনিময় তাকেও ভালোবাসা দেব কিন্তু অপেক্ষার প্রহর আর শেষ হবে না কারণ এখানে বেশি তিনি স্ত্রীকে মমতা দিয়ে তাকে তাদের ভালোবাসা চর্চার কাজে অ্যাক্টিভ করবেন এবং সে কথাটা কিন্তু রাসুল হাদিস থেকে বোঝা যায় হাল্লা তু হাল্লা কেন তুমি তার সাথে খেলাধুলো করছো না সেটা কথার খেলাধুলা হতে পারে সেটা হতে পারে নানা রকম কে স্বামী রাসুল সাল্লাহাম সেটাই কিন্তু এখানে বললেন আর তার প্র্যাক্টিক্যাল লাইফ থেকে সেটা দেখা যায় যে রাসুল সাল্লাহ আয়সার সাথে প্রতিযোগিতা করতেন নাকি আয়সা তাকে বলতো যে আপনি প্রতিযোগিতা করেন এটা বলেনি রাসুল সাল্লা সাল্লাম নিজে সেই ইনি মতো ভারী বস্তু তার উপর নাজিল হয়েছে এর মধ্যে তিনি খুবই সুখী সুন্দর জীবন যাপন করেছিলেন কারণ তিনি আয়েশাকে ডাকতেন হুমায়েরা কি সুন্দর নাম না আয়েশা তার নাম ছিল ভালোবাসার ডাক্তার ছিল হুমায়রা আর আমরা তো মনে হয় না আমাদের স্ত্রীকে কোনো ভালো নামে ডাকি বা স্নেহ ভরে ডাকি এই বিষয়গুলো এবং এভাবেই আসলে ভালোবাসার আদান প্রদানটা হয় আর তখন আমাদের স্ত্রীরা আমাদেরকে ভালোবাসবে আমাদের সম্পর্কে ভালো ভালো কথা তারা বলবে আর হাদিস বলছে কি এরকম লেহলি সার্টিফিকেট দরকার আছে যে আল্লাটাই গ্রহণযোগ্য হবে এমনিও মেয়েরা সহজে স্বীকৃতি দিতে চায় না আর যদি স্বীকৃতি দেয় তাহলে বুঝতে হবে যে না আসলেই ওই লোকটা ভালো রাসুলসাল্লাহ সাল্লাম পৃথিবীর সবচেয়ে ভালো স্বামী ছিলেন তিনি খাদিজাকে উজাড় করে ভালোবাসা দিয়েছিলেন তার মৃত্যুর পরে আয়সা এবং কোনুল সাল্লাহামের আচরণে আখলাকে মুগ্ধ হয়ে তার অন্য কোন বয়স্ক স্ত্রীরা যেমন আয়েশার জন্য বা অন্য কোনো স্ত্রীর জন্য তাদের রাত বরাদ্দটুকু ছেড়ে দিয়েছেন এটা কখন একজন মহান স্বামীর জন্য স্ত্রীরা এই ছাড়টুকু দিতে পারে স্বার্থপর স্বামীর জন্য একজন স্ত্রী থাকলে সে কোনো ছাড় দিবে না বিষয়গুলো আমাদের হবে আমরা আরেকটা কথা বলেছি যে সময় দেওয়া সময় আপনার স্ত্রীকেও যথার্থ দিতে হবে এটা আপনার মনে রাখবেন পার্ট অফ ইউর লাইফ আপনার পুরো লাইফকে আপনার চাকরি এবং ব্যস্ততার জীবনে পরিণত করলে চলবে না আপনার স্ত্রীকে সেফিসিয়েন্ট টাইম দিতে হবে এবং রাসুল সাল্লাম সে কথাটাই चर्चा कर नुद्ध आल्ला कथाई बोला आल्लाट अपना बैलेंस करते তোমার উপর তোমার পরিবারের তোমার স্ত্রীর একটা হক আছে মেহমানের তোমার উপর একটা হক আছে এবং তোমার নিজের জন্য তোমার উপর একটা হক আছে ঘুমাতে হবে একদিন রোজা ভাঙো শরীরটা একটু রিলিফ দাও আরেক দিন রোজা রাখো ফাসুম ও আফতার অতএব তুমি একদিন রোজা রাখো আরেক দিন রোজা ভাঙো তুমি রাতে সালাত পড় এবং রাতে ঘুমাও এটা হচ্ছে ব্যালেন্স